এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পেশ করবেন সুদূর কুয়াকাটার কৃতি সন্তান ঢাকা থেকে আলত বিশিষ্ট স্থানিক চিন্তাবিদ বাংলাদেশের জানার সবাই যাওয়ার মুখসে করিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব আমি করার জন্য বন্ধ জানাচ্ছি আর ইয়ের সমস্যা আর পাশে দি জম والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا لا ضد له ولا ند له ولا নয়িদন বসনদনাহ বীবন বহ বীবী নব বিব না তী বখন মদন আবধ রূত আল আলিহি আলিহিবি বারক وَبَارَكَ وَسَلَّمَا تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا <تصفيق> <تصفيق> الَّذِي يَرْسَلَهُ اللَّهُ تَعَالَى فِي الْحَقِّ بَشِيرًا وَنَزِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا الذين آمنوا اتقوا الله وكنوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء وإستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بلود الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر وقال رسول الله صلى الله عليه وسلم Why should الله Ámbud Allah Wheat sociedad as a junior 5 different public building on the internet সদানি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 ব রি বাহি না মহ্বত পড়ি না কে আমা আমারা বনা বিনীব মোহাম্মদ আফুর কো মিঠা আর আওয়াজ করে মোহাবতের অবুল আলমিনের স্মরণ করি জিকির করিল্লা ল الله. عَلَى يَا سَاكِنَ الْخَسْرِ مُعَنَّا سَتُدْفَنُ عَنْ قَرِيبٍ فِي التُّرَابِ لَهُ مَلَكُوتُهُ نَادِ كُلَّ يَوْمٍ ফিদার দুনিয়া অমর জিন্তাব ই لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي شرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي তকবীর কলমা মে নামে মিলানাম মোহাম্মিস মিলানামে মোহাম্ম ফে আদমকে খুলদরে ফরমাত হে আদমকে খুলদ তরিমে লিখা পে তো বাপ মিলাম মোহাম্ম লিখা হুয়া তো বাপ মিলাম মোহাম্ম মহবুব মতনকা ইশারা হিম মহবুব মতনকা ইশারা ফির কৌ না মাহবুব খুদ নাম মোহাম্ম কেউ না হো মাহবুব খুদান মোহাম্ম দেবীপুর তনতার উদ্দূরান্ত থেকে আগত আল্লাহ টুকরা আমার সমবায়সী যুবক বন্ধুবান ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানিত মা ও অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাজি শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তান আপন হয় একই জায়গায় বসার তৌফিক দান করেছেন মুসলমান হিসেবে সকলেই কালিমাত্র শফিউল মুজনি ইমামসিম শফী আজম রসুল আকরম রহনত আলম নবীুলারব হবি কবির আশরফুলাম্বিয়া স্যদুলাম্বিয়া শফী মহ কৌস আকায় নাম کا কাজেদার সর্বপরি শে দয়াময় করুনা আর নজরে আকাশের অবস্থাটাকে অনুকূলে রেখে হাজার মুসলমানের মাঝে আপনাদেরকে এবং আমি গুনাগার কে বাছাই করে বিশ্ব বিশ্বনবী, শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াত তার পবিত্র জবানের বাণী অসংখ্যের মধ্য থেকে হাদিস হাদিস এক আলোকে সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলা এবং আপনাদের কেউ আমলের নিয়তে হেদায়তের উদ্দেশ্যে পরিচয় শ্রবণ করার মত না মুমিনকে বয়ান করতেছেন না মুমিনদের মাঝে কে বড়লোক কে ছোট লোক কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত কে সাদা কালো তাকেই বলে আমলা আমরা আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি এজন্য আমরা মৌমিন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাদের সামনে বয়ানের দরকার তাদের পাশে বয়ানের বিন্দু মাত্র সময় না দিয়া পুরাটা সময় যে মুসলমানের কাছে দিলাম কারণ কি অথচ অন্তরের মনিকো করেছেন আমরাও তো বেদিনদের কাছে করা উচিত এরকম কেউ প্রশ্ন করে আপনাদের এলাকায় করে কিনা জানিনা তাবলিক করেছেন কাফেরদের কাছে তোমরা মুসলমান কেন মুসলমানের কাছে তাবলিক করো সে কোন একটা ময়দানে জবাবের আগে তাকে আগে প্রশ্ন আমার পক্ষ থেকে যে হজরত আপনি প্রশ্ন করলেন রসুল আকরাম যে বলেছেন সে কোন হিন্দুদের গির্জায় বসে বলে নাই অবশ্যই কোনো মন্দিরে বসে কথাটি বলে নেই সেও এরকম একটা মজমার মাঝখানে সে বলেছে যে মজমায় সব মমিন মুসলমান এই তাহলে যদি রসুলের তাবলিকটা বেদিনদের কাছেই প্রযোজ্য হয় তোমার প্রশ্ন সঠিক হয় এখন মুসলমানের কাছে তাপলিক চলবে না তাহলে আমার প্রশ্ন হলো তুমি এই কথাটা বই আবার কেন মুসলমানকে তুমি নিজেই তোমার কথাটা হতো সময় যদি করতেছি বক্তব্যটা হিন্দুদের মন্দিরে হতো গির্জায় বসে বলতা যে আমি খ্রিস্টানকে বয়ান করতেছি তোমরাও করো মুসলমানের কোন বয়ান নাই এ হল যুক্তির কষ্টে জবাব আল্লাহ মুমিনকে বয়ান করতেছেন হ্যা আল্লাহ কে ভয় করো কা ভিন্ন এসে বলে আমানু আমিনু পিল্লামানদার তোমরা ইমান আনো ভিন্ন আয় আল্লাহ বলে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا دُخُلُوا في السِّلْمِ كَافَّا أَيُّهُ مُمِينَ مُسُلْمَنْ هَا بِالنُوا عَيَةَ اللَّهُ لَهُ لَهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَا حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا, إلا তোমরা আল্লাহকে ভয় করো আরমিন তুমি মুসলমান হও হে মুমিন তুমি আল্লাহকে ভয় করব আল্লাহ মুমিনকে ইমানের দাওয়াত দিতেছেন আল্লা বয়ের বয়ান করতেছেন বন্ধু ওই কথাটা বললেন কেন হয়তো সে মূর্খ ধর্মান্ধ অথবা সে শিক্ষিত শয়তানুদীর দালাল আল্লাহ আমাদের হেফাজত করুক আমি আল্লাহকে যারা মানো তোমরা ভয় করো ভয় শব্দটা বাংলা তার আরবি শব্দ হলো তাকুয়া আরবিতে কিছু শব্দ আছে লব্জ মোরাদেফ লস্তারেক লজ্জ মোরাদেফ হলো এক অর্থের অনেক শব্দ আর লারেক হলো অনেক কি বলে অনেক শব্দের এক অর্থ বা এক শব্দের অনেক অর্থ আর একটা হলো অনেক শব্দের এক অর্থ লজ্জ মোরাদেব আর লজ্জে মোস্তারেক হল এক শব্দের অর্থের অনেক শব্দ যেমন ভয় একটা শব্দ এটা একটা অর্থ এর আরবি আছে তাকুয়া আরবি আছে খাসিয়া আরবি আছে খৌফ আল্লাহ বলেন খু সিল্লা খুন্ মানি ভয় মানি ভয় খু মানিও ভয় وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَا النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى خوف من يُبھائِ خشية من يُبھائِ تقوى من يُبھائِ إِنَّمَا يَخْشَ اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءِ আল্লা কে আল্লাহ বলতে আপত্তি আছে আমরা মাঝে মাঝে আওয়াজ পাই কেউ কেউ আল্লাহ আল্লাহ বলতে চান না কেন কয়েক বহুদিন ধরে আল্লাহ আল্লাহ ডাকি কত আর এক নাম ডাকতে মজা লাগে আর ভালো লাগে না আল্লাহকে আল্লাহ বলে এখন একটু ভিন্ন ভাবে ডাকি সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ আর মনে চায় না। একজন ছাড়া বুদ্ধিমান কার মত এলাকায় যুবক ঘুরে কন্ঠবাজি করে চিৎকার করে বলছে খবর শুনছ কি খবর আমি কর্মসূচি পাল্টাইছি ৪০ বছর পর্যন্ত যে মাকে মা বলে ডাকিমে অন্তর ঘুরায় দিছে এখন আর কতবার আপু কওয়া যায় আর আম্মু কওয়া যায় আজকে থেকে পরিকল্পনা করেছি আজকে থেকে আর আম্মাকে আম্মা বলবো না আব্বাকে আল্লাহ বল। আব্বা বলবো না কারণ এক কথা কতবার বলা যায় আজকে থেকে আব্বাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহকে আল্লাহ বলতে চায় না সেও তেমন আহমক এবং আল্লাহর বড় দুশ্মন অতএব আপনাদের আল্লাহকে আল্লাহ বলতে অসুবিধা আল্লা কে বেশি ভয় করবেন কথাটা কারা পরবেন ঝুলাবেন স্বার্থের পেছনে পরে ইমান আমল বিক্রি করবেন হ্যাঁ এমন আলেম আছে না নেই তাহলে আল্লাহ কালাম মিথ্যা হয়ে গেল আর যার মধ্যে ভয় আছে তার প্রমাণ হলো সে গুণা করবে না আল্লাহকে কে বেজা করবে না যে কাজে আল্লাহ বেজার হয় সে কাজ কোনো দিন করবে না আরবি শব্দ আর এক ভয়ের আরবি শব্দ আর একটা হলো খসিয়া আর এক শব্দ হলো খাও খাউ ফানিও ভয় তাকুয়া মানিও ভয় খরসিয়া তুলমানিও ভয় দেব পরকালীন ভয়ের জন্য অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে ব্যবহার হয় পরকালীন জীবনের জন্য। আর ওই ভয়কে বলা হয় বান্দা তোমার জিন্দিগিটা একবার অতি ঠায় গেল সামনে তোমার সময় চলছে তুমি এখন গুণা করতেছো অতীত তুমি কম গুণা করো নাই যদি একবার তাকবা তোমার মুখ খুলতে আমি আল্লাহ দরবারে তাক কর আমি তোবার দরজা খুলে রাখছি কারণ আমার মতো দয়া মায় কেউ নাই আমি আল্লাহ যদি দয়া না করতাম তোবার খোলা রাখতাম না কোনদিন বান্দা যায়। আসতে পারবে না ছাত্রকে প্রশ্ন করি হে ছাত্র তুই ওস্তাদের সামনে অন্যায় কেন করো না বলে ওস্তাদের বড় ভয় পাই সন্তানকে প্রশ্ন করি হে সন্তান মা বাবার সামনে কেন অন্যায় করো না বলে মা বাবারে বড় ভয় পাই অন্যায় করো না আসামি কেন অন্যায় করে না বলে বিচারকরে বড় ভয় পাই এই ভয় অন্তরে থাকার কারণে সে অন্যায়ের কাছে যায় না বেদুলি যদি হয় গালি দেয় বরদোয়া করে मुमिन के, के प জীবনটা চলে গেল গুনা করতে পারতো না কামি যে নাম খসিয়া বান্দা ভবিষ্যৎ জীবনে না জানি আমার অজান্তে গুণা হয়ে যায় এই গুণার থেকে বাঁচার জন্য তোমার অন্তরে ভয় থাকতে হবে চব্বিশ ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তোমার অন্তরে ভয় ঢুকায় রাখতে হবে ওই ভয়ের সম্পর্কের নাম হলো তাকুয়া আর এই ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মধ্য كتاب لا ريب فيه هدى للمتقين الله فهدنا من متقين در مرجد قطب رئيس تجمع أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون সফল কাম বিনা হিসাবে কি কাকে বলা হয় মা মানুয়া লুগা টানুয়ার পরিচয় জানো কারণ হল আল্লাহর নবী থেকে মজার মজার কথা শুনবো যে কথায় ভুল না আমাদের কথায় ভুলের কোনো অভাব নাই আল্লাহ নবী পরিচয় দিতেছেন আর হা হুনা আর তাকুয়া হা হুনা তিনবার বলে বললেন তাকুয়া অন্তরের ব্যাপার তাকুয়া অন্তরের ব্যাপার তাকুয়া অন্তরের ব্যাপার আল্লা প্রতি ভয় করার নাম তাকুয়া যিনি ভয় করবেন তার নাম হলো মোত্তি ডাউন হয় কেন টাকা বাড়ায় যদি বান্দার ঢুকতে পারো টিকিট লাগবে না আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে ভয় আল্লাপাকের ভয় যার অন্তরে থাকবে সে কোনো দিন গুণা করবে না কোনো মুমি বান্দা সাপ ভয় পায় সাপ কই থাকে ঠিকানা দেয় আমারে আর যদি দেখেন বলে আমি সাপরে ভয় পাই কিন্তু সাপ হাত ধুয়ে ধরে প্রমাণ হবে আসলে সে সাপকে ভয় পায় না যেই বান্দা বলে আমি আল্লাহকে ভয় পাই প্রমাণ হবে সে কোনো দিন করবে তো দূরের কথা হয় সেখানে আর যদি আমি আল্লাহকে ভয় করি তার অন্তরের মধ্যে আর এই ভয়টাকে আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও আমি এখানে আল্লাহ ঢুকায় দিতেছে আমি এখানে চিল্লায় বলি যাও। আর একদল মুসলমান তারা চিল্লায় কয় পীরিদের কাছে যাইবা না আল্লাহওয়ালা বলতে কিছু নয় আবু হানিফা কে গালি দেওয়ার মত সাহস যেমাবানিফা একদিন আর দুদিন না একবার আর দুবার না নয় নয় নিরানব্বই বার আমার আল্লাহর সাথে ঘুমের ঘরে মোলাকাত করেছেন যদি আমাকে চায় আমিও বান্দাকে চাই আসতে বলেন আসতে বলেন যেই বান্দা আমার স্মরণ করে আমিও তার স্মরণ করিম নামা আন আমি আল্লাহর রহমান তাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় বলেন হে উম্মীর আমার বান্দা আমাকে পাওয়ার জন্য হাঁটতে থাকে আতাই তরু হারুওয়ালা পয়গম্বর বলেন আল্লাহ জানায় হে মমি আমি মাওলা তোকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকি ইমামে আজম কে আল্লাহ বাকি একবারও দেখা করাই দিলেন দামি মানুষ বড় দামি মানুষ ইমামে আজম আবু হানিফা কে কোন জগতের তুমি একজন সাহেব তোমাকে চিনতে তো আমাদের বাকি নাই তোমার বাড়ি কয় তোমার ঘর তুমি কি রুজি করো আমাদের খবর নেওয়ার বাদ নাই ক্ষতি করেছি আমরা মোল্লার গোষ্ঠী তো ইমাম আবু হানিফারের নবী হিসাবে মানি না আবু হানিফাকে আমরা মানি ততক্ষণ ইমাম আবু হানিফার কথাটা কোরআন শূন্য অনুযায়ী হবে যতক্ষণ যদি দেখি আজ আবু হানিফার পাতাটা কোরআন হাদিসের অনুকূলে না আমি আমার কথা বলি আমি আমার পীরকে মানি ততক্ষণ পীর আমার নবীর মানে যতক্ষণ যদি দেখি আমার পীর নবীর মানে না আল্লাহর ক। আমি আমার بو عقدر دننه ہے بن نہ میں خطبت استی خجبا بن غرور سور ادمی انسان دے احمد بو جہلو میں کہ صاحب دی ادمی را ادمیت لازم است عود ইমামে আজম এত বড় আল্লাহর বলি সারা রাত যদি নামের উপরে বয়ান করি রাত শেষ ইমামের ঘটনা বলা শেষ না লাতদ জানাল বিলদা ওয়মান আনাইহা ইমামুল মুসলিমিনা বুহানিফা বুহানিফা বুত ইমামে বা ইমামে এ সমস্তা কথা বলার পেছনে দুইটা অভাব হয়তো ধর্মীয় শিক্ষার অভাব না হয় আল্লাহবতের অভাব হয়তো ধর্মীয় শিক্ষার অভাব না হয় মুরব্বীর অভাব মুরব্বী মানবানারে মুসলমান যদি তুমি মুরব্বী না মানো অটোমেটিকলি তোমার ভেতরে মুরব্বী মুরুব্বী ভাব আসবে चले आसमी मुरुब्बी तुम्हारे ध्वसायल्लाह कानेब्लाख्यात अल्लाह शायद शिवली नाम आबुआल्लाहमतुल्ला ওই ওই স্পেন শহরের শাসক ছিলেন যেই শহর স্পেন জমিন শাসন করেছিলেন 800 বছর মুসলমান সর্বশেষ बादशाहর নাম শাসকের নাম হলো আবু আব্দুল্লাহ আলন্দুলসি রাহমাতুল্লাহি আলাইহি তার অবদান হলো ওই জমিনে স্পেনের জমির মধ্যে 800 বছর tarik bin ziyader মাধ্যমে দেশটাকে জয় করার পর মুসলমান একটানা 800 বছর শাসন করলেন আর 30 খন্ড তাফসিরে কুরতুবি সেই জমির অবদান একটা নজর করা মাত্র ইমানটা দুর্বল হয়ে গেছে লম্বা ঘটনা অহংকারের বড় কঠিন বিচার বড় কঠিন বিচার पवित्र आज शत बारेुदी कत बड़ खराब जुबक ताल मिले सतान के बाबार बिुद्धे लगाया दिल দুনিয়া থেকে চিরতরে দুর্বল করার একটা পুঁজি হলো দলে দলে ভাগ করে দাও মুসলমান যখন দলে দলে ভাগ হয়ে যাবে তাদের শক্তিটা দুর্বল হয়ে যাবে না হয় ওল্লাহি ধর্ম পালন করে কিন্তু মুসলমানের বিরুদ্ধে তারা এক আজকে আমরাও যদি এক হতে পারতাম আল্লাহর কসম কোন বেইমান নাস্তিকের জায়গা বাংলায় হতো না मुसलमान आदब वाला सन्तान बयान कर प्रत्येकता जिन सौंदर् সৌন্দর্যের নাম হল আদাবি আদাবি আজবের না, আমরা আমরা বলার অভ্যাসও নাই কারণ আমি বলেছেন সাবধান তোমরা কাউকে খারাপ বলিও না তোমার সাথে যদি কেউ খারাপ কথা পুরস্কার খারাপ কথা বলে দিও না বরং খারাপের বদলা তুমি বলেন বানি ইসরা ভিতরে ইসানিয়া দুবিনা হ্যাঁ নবী বেতিনদের সাথে একটু শালীন কথা বলবেন কারণ শয়তান বেজার লাগায় কাউকে জবর করার দরকার নাই আপনি কথা বলবেন এমন ব্যবহার দিবেন মজার মজার কথা বলবেন যে ব্যবহারে বেদিন আপনার পাগল হয়ে যায় আল্লা নবী বলেন সাবধানের হেফাজত করো তাহলে তুমি খাটি মুসলমান শুধু তাই না দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও আমি নবী জান্নাতে জামনাতে দেওয়ার জিম্মা নীলা বলেন হে উম্মা দুই জিনিসে বাজতের জিন্ন যদি নাও আমি তোর জাম্মাতে নেওয়ার জিম্ম নিলাম এক নম্বরে দুই ঠোঁটের মাসের জিতবার लज्जा स्थान हेफत जो करो नबी तो जानना जब ना भारत प्रमाण करते चाहती उग्रवादी আমরা জঙ্গিবাদী না এটা হিন্দুদের দেশ না বৌদ্ধদের দেশ না এ দেশ মুসলমানের দেশ এ কথাটা আমি মোল্লার কথা না স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জ্বালাম ভাষণের কথা বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ শুধু তাই না বাস্তবতা হলো গোটা দেশের মধ্যে যত আর আছে এগুলো যদি এক জায়গায় করা হয় একটা জেলার মুসলমানের সমান হবে না এটা মুসলমানের দেশ আর আমাদের পাশের দেশের নাম কথা বলেন না কেন ওই দেশটা কাদের আমরা উগ্রবাদী না টাকা দেখছো ভারতের কি ইতিহাস ওই জমিনটা হিন্দুদের দেশ ওখানে মুসলমান বসবাস করে ওরা মুসলমানের প্রাণের স্পন্দন প্রাণের মারকা বাबरी মসজিদ টুকরো টুকরো করে ফেলল একের পর এক করতেছে আঘাত করতেছে আমরা যদি উগ্রবাদী হইতাম আমরা যদি জঙ্গিবাদী হইতাম ওদের সাথে চ্যালেঞ্জ কইরা সব পিটাইয়া পিটায় বঙ্গোপসাগরে ফলায় দিতাম না আমরা উগ্রবাদী না আমরা শুধু তাই না প্রমাণে আমাদের দেশের এক হিন্দু ভাই আদালতের মধ্যে আমরা জঙ্গিবাদী হইতাম ওই দিন ওই হিন্দু সহ শুধু হিন্দু না আমরা মেজাস্তানে গরম কইরা আদালতের ঘরে আগুন জ্বালাইতাম আর বেইমানদের খবর বিয়াদা कथा विचार नेतार बुद्धे कथा विचार है अपराधी विचार बा। हो, हो, हो, हो बाला जमीन आज के चल्स बसर विगत हो गुद्ध अपराधी नामे के ते के आसामिर क्या गए दाड़ान हलो তারা যুদ্ধ অপরাধী হয়ে গেছে মুসলমান ইমানদার চল্লিশ বছর পরেও তারা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হলো মুসলমান এটা ইতিহাস বাংলার জমিনের ইতিহাস এ জমিন টুপিওয়ালাদের জমিন আল্লাহ কোরআনওয়ালাদের জমি মানুষের ঘুম ভাঙ্গি আজান শোনার পর মানুষ আল্লাহ সহ্য করা হয় না ভূখণ্ডের অপরাধী বাংলাদেশের জন্য অপরাধী আর যারা আল্লাহ মহাব্বতের মহাব্বতের করে করে আগুন দেওয়ার কথা কয় আর বলে আল্লাহর কালাম কুরান হয়ে গেছে পাল্টানো দরকার বিশ্ব নবীকে সন্ত্রার বলে যারা কালিদা এরাও আল্লাহর আদালতের ধর্ম অপরাধী চল্লিশ বছর পরে যদি যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে সেদিন বেশি দূরে নয় দূরে নয় আজকাল একদিন ধর্ম অপরাধীদেরও বিচার হবেই হবে অনবির উম্ম ভালো করে শুনে নেও হেমিন কোন গালি নাই কোন হিংসা নাই কোনো দ্বন্দ্ব নাই কে কোন দল করেন আমার নবীর উন্মত অতএব এই দিক দিয়ে আমি আপনাকে ডাকতেছি আপনি কোন দল করেন সেটা আমার জানার দরকার নাই আপনি নবীর উম্মত কিনা সেটাই আমার জানার দরকার যদি নবীর উম্মত দাবি করেন আপনি আমার আপন আর যদি বলেন আপনি নবীর উন্মত না আমি তাহলে কেন রাস্তায় স্লোগান কেন দাও এক प्रश्न करी हे बुरी, बुरी। तु तो चोसना क्या अब हारिकेन दिसो बुढ़ी उत्तर दे हारिकार एक कारण पद देखार जो हारिकेन नहीं, नहीं। আমি আমি আমার ইতিহাস দেখেছি আল্লাহরুলি যখন মতেন একটা লাঠি হাতে নিয়ে যাইতেন মক্তবে যাও লাতি হাতে কেন কয় মানুষ মারার জন্য না লাতি হলো iman হেফাজতের জন্য ঠিক ছো লাদি নেওয়ার কারণ হলো কোনো বেইমানের বাচ্চা যদি হঠাৎ করে আমার পাগরি দিয়ে টান দেয় কোনো বেইমান যদি আমার তসবি টান দেয় তখন আমার তোসবি বেতাল হইলে লাঠিও লাগতে পারে ঠিক কিনা বলেন আপনারা পেশা খামু শিবু পেশায় তাহলে আরে ভয় ঢুকাবার একমাত্রিপশন হলো আল্লাহওয়ালার বন্ধু হতে হবে আল্লাহ যাদের দাঁড়িয়ে নাই তারা কোন অভাব নাই মাহবুবানি কুতু অব্বানি সারা শরীর মবার আছে না মুসলমান কিন্তু আমি আমার পীরের এমন মুরিদ না যে পীর যদি কে নামে যাবি আমি যাব এমন ছাগল মার মুরিদ আমি না তালাশ করো আল্লাহর কালামের তালাওয়াত আছে কিনা দুই নম্বরে তালাশ করো সুন্নতের আমল আছে কিনা দেখো এবং তিনি ইমামতি করার যোগ্যতা রাখে কিনা বড় আশ্চর্যের খবর বড় দুঃখের খবর গালাগালি নাই আমরা গালি দিব না বরং কেউ গালি দিলেন নবীর হাদিস অনুযায়ী আমরা তারে ভালো ব্যবহার করে পুরস্কার দিয়ে দিবাই আল্লাপাকের ভয়ঙ্করে ঢুকয়ের নাম তাকুয়া এ তাকুয়ার কত দাম আল্লাপাক বলেন যে এই বাদের নাই সেই বাদের দাম নাই হান্ন أعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله فأكبر ينهي من عبادة كوروكار তারা জান্ন দিবেন আপনাদের হেমু মিন তুমি পূজি অর্জন করো টেনশন করার দরকার নাই মসিবত আর পরিচয় আল্লাহ যখন তুমি আল্লাহর ভাই যাই বা গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই কারণ আমরা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখি না কেউ হয়তো বা আল্লাহ নামে রাখছে কাজের মধ্যে তার সাথে তোমার লাগবে দুইটা পুঁজি দুইটা পদ্ধতি অবলম্বন করো একটা যদি ছেড়ে দাও তোমার ধ্বংস হওয়াটা অনিবার্য একটা পদ্ধতি থিওরিক্যাল পদ্ধতি আর একটা পদ্ধতি হলো প্রাক্টিক্যাল পদ্ধতি দুই পদ্ধতি নাম হলো রিজালুল্লাহ কেউ যদি কিতাবুল্লাহ মানে রিজাল উল্লাহ দেয় তার ধ্বংস অনিবার্য কেউ যদি রিজাল মানে কিতাবুল্লাহ দেয় তার ধ্বংসটাও অনিবার্য আমার কাছে কোরআন আছে হাদিস আছে এই স্লোগানটা মানলেই তো হয়ে যায় কোরআন পড়ি হাদিস পড়ি বোখারি বাংলা আছে কোরআনের বাংলা তর্জমা আছে এগুলি মাইনা মাইনা চললেই তো হয় আবার কেন পীরের কাছে যাব। আসেনি এমন লোক বড় কঠিন তুমি কোরআন হাদিসের কতটুকু দরজা দিয়া ঢুকছ তুমি পাও নাই সেটা আলাদা কথা নাই বলো কেন পাই নাই আর নাই দুই কথা এক না কোরআনে আমি এই শব্দটা পাই না তার ব্যাখ্যা এমন না যেটা আমি কাবির লিখেছেন কত বড় আল্লাহ গেলেন মুড়ি হওয়ার জন্য বিশ্বাস করাই ইমাম ফখরুদ্দিন মুড়ি দইতে তোর ভিতরে এলেন ঢুকাবার বন্ধ করে ঘুমা তাহলে এলেন কিছু খালি হবে ওই জায়গায় মারে পথের এলেন ঢুকা দিবর দিন একটা জঙ্গলের মধ্যে দৌড়ায় আর লেখা নাই নাই কিন্তু পাতায় পাতায় লিখতেছেন এক বছরের পাথার লিখা তা সিরে কাবির নামকরণ হয়ে গেল কথা বলার সাহস পেত না আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা আমি তা সহ্য করতে পারি না আমার বাবার বিরুদ্ধে যদি প্রিয় বিরুদ্ধে কথা আমি সহ্য করতে না আমার জীবন দিয়া তার প্রতিবাদ জানাই আর আমার নবির বিরুদ্ধে কথা কয় নবী নাকি যৌবনের তারা একাধিকবার বিবাহ করেছে মুসলমান নবির উম্মিল্লাহ বললে হ কাদায় হবে না হ কাদায় হবে নাউজুবিল্লা আর মায়ের থেকে বিদায় সালাম দাও বাবার থেকে বিদায় সালাম দাও আর দেখে বলো ও মা ও বাবা ও বিবি ও সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে আমি নবীর দুশ্মনের আল্লাহর নবীর দুশ্মনের বিচারের জন্য ফাঁসির জন্য কেন আমি না খাইয়া রাস্তায় থাকতে পারব না ভালো করে শুনো হ্যাঁ আল্লাহর নবীর মোহাম্বার যদি তুমি বাস্তবায়ন করতে চাও রাস্তায় এত বড় দেশ মুসলমানের এই ষোলো কোটি হাজার বর্গ মাইলের দেশে ষোলো কোটি মুসলমান এই দেশের মধ্যে এত মুসলমান এত মুসলমান অহংকার করিয়া তো কোনোদিন হিন্দুদেরও গালি দিলাম না আমরা আর তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলবা কারণটাকে কি তোমাদের ক্ষতি করলাম বরং দুলা ভাইয়ের মতো আদর করাই মনে হয় আমাদের অপরাধ হ্যাঁ অচেব আল্লাহর নবীর মহাব্বত অন্তরে ঢুকাও আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহর ভয় তাকুয়া যদি না থাকে কোনো ইবাদাতের দাম নয় দাম নয় আর এই তাকুয়া অর্জন করো হে মুমিন আল্লাহ বলেন রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকুয়া ঢুকা প্রশ্ন রমজানের সাথে তাকো আর কি গভীর সম্পর্ক বান্দা জাকাত দেয় চোখে দেখা যায়নি কথা বলে না চোখে দেখবেন না দিদে সাইনবোর্ড লাগাইছে কম দামের শাড়ি ডিমো ডেকে যা লইয়া যা কারণ হল তা কুয়ার অন্তরে তোমার নাই জাকাত দেখা যায় যায়নি বান্দা কোরআন করে দেখা যায়নি বান্দা নামাজ আদায় করে দেখা যায় কিনা বাইতুল্য তৈরি লাভবাহিক পরে দেখা যায় কি না। সব দেখা যায় সব দেখা যায় তবে রোজা এমন একটা আমল যে আমলটা চোখে দেখা যায় না কেন সব আমল গুলির চোখে দেখা যায় রোজার আমলটা কেন দেখা যায় না বলে এটার দ্বারা তাকুয়া জন্য হয় তাকুয়া তন্তরে থাকে এটা যেমন চোখে দেখা যায় না রোজাটাও বান্দার চোখে দেখা যায় না কারণ রোজার দ্বারা তাকোয়ার দেখা যায় না সুরার নাম একটা না অনেক সুরায় ফাতে নাম আছে পঁচিশটার উপরে যেই সুরা বলি আলহামদু সুরা ফাতেহা এর নাম পঁচিশটার উপরে একই সুরার অনেক নাম আল্লাহ রেখেছেন এবং নামটা ভেতরে দেখাই খেয়াল করে কোরআন শরীফের লাস্ট একটা সুরা আছে সুরায় না আসে নি নাম দাবিতে আসে না নাই জুবির পিনাস আসেনি সুরাটার নাম সুরায় সুরাটার নাম কা শব্দটা ভেতরে দেখা যায় ইন্না কা সুরাত শব্দটা ভেতরে দেখা যায় শব্দটা ভেতরে দেখা যায় খুব খেয়াল করেন তো আর একটা আছে সুরাটার নাম সুরায় এখলাস দেখেন তো ভেতরের নামটা দেখা যায় কিনা উল্লু আহাদিদু আলামু কুহু এখ্লাস নামটা দেখা যায় কিনা কেন সকল সুরানা এবারের ক্ষেত্রে তর্জমা হবে বলে অনবির উম্ম হয়। ইচ্ছা মুক্ত আমল আমল কাউকে দেখাবার জন্য না রাস্তা দিয়ে চলছে ঘটনাটা বলব সুন্দরী রুপসী বোরখা পরিহিতা হাত মোজা পা মোজা লাগা রাস্তা দিয়ে যায় अंतराले मा देखो वास्तव घटना बोल तुम पर्दा करते ना, नाम पढ़ते তোমার মতো বহু মহিলা এই এলাকায় এখনো পাওয়া যাবে যারা পাঁচ ভক্ত নামাজ পড়ে শুধু তাই না নামাজও আছে না নাই এ কেন তোমার মত একটা যুবক সন্তান বাবাজিরা আমার মা বাবাও তো এখনো বেঁচে আছে আমার বাবা তো আমার সাথে আছেন যুবক পায়ে হাত দিয়া বলছি হে নবির আমার মা বাবার জীবনটা বড় ধন্য বড় ধন্য ও বাবা মা বাবা আগান শুনে মানুষ মসজিদে দৌড়ায় ওই মা বাবার জীবনটা কত ধন্যই মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় মানুষ নামাজ পড়ে ওই মা বাবার জীবনটা বড় ধন্য যেই মা বাবার সন্তানের সন্তানটা মাদ্রাসায় পড়াও কাড়ে ঠগিনাই ঠগিনাই ঠগিনাই যুবক মাদ্রাসায় পরে ঠগিনাই সম্মান কমে নাই ইজত কমে নাই যদিও সার্টিফিকেট আমি বললাম এ কারণে সম্মান কমে নাই আল্লাহ রব আলিন এত সম্মান দান করেছেন এত সম্মান দান করেছেন দুনিয়ার মন্ত্রীর চেয়ার দিলেও এত সম্মান পাওয়া যায় না সম্মান দেওয়ার মালিককে ধনী হওয়া লাগে না আল্লাহ যদি কবুল করে ফকিরের সন্তান বাদশাহা যায় আল্লাহ আল্লাহ কেমন কোনো কাম শির স্মিকম তাম তে মূত হে মা হবির মা পরিশ্রম মুজা হাদা করতে হয় মুরা খাদা করতে হয় মূষা হাদা করতে হয় আল্লাহ বলেন এই বাদ কার কেমনে করবি ইবাদ তুই কেমনে করবি হে মুমিন ইবাদত কেন করবি আখলিস দিন কায় ফিকার মধুর পলি আখলিস আমি এখলাশ কি আ মার্য জন্ম কি হামরা এখলাশ কি আ মার জাত কি পর হেজ জু মা হেজ কি মা বড় বাদ তে জিন্দি আু সে নজর মান বর বাদ তে জিন্দি আু সে নজর মান বাচ্চা অসুস্থ বাচ্চাটা এরকম করেন কেন সমস্যা ছেড়ে দিব চলবে থাকবেন না ভাববেন দেখি তো কারা কারা থাকবেন না থাকবেন না আসলেই তাহলে হাত তুলবেন কেন আবেগ দিয়া কোনদিন মানুষ কামিয়াব হতে পারে না আবেগটা কাজে লাগবে তখনই যখনই আবেগের সাথে হুশ থাকতে হবে হুশ জোশে যোশের দ্বারা কামিয়াব হওয়া যায় না ঠিকই না বলেন বাইরা আমার আসলে আপনারা থাকবেন না আব্বা কেউ যাবে না হাত তুললি কেন মুরব্বি ভাই হাত তুলছি আমি জানি মাল্লা ভালো কথাই এই জন্য আমি হাত তুললাম আসলে কি আপনারা থাকবেন কতক্ষণ দেখি তো সারা রাতের পক্ষে দ্বারা তারা হাত তুলেন এছাড়া কেউ না তাই হাত নাম সারাত তবে আমি বান্দা হাত তুলি নাই যারা করে তাদের পক্ষে সারা রাত না যদি দুই ঘন্টা বয়ান করে রাত আড়াইটা বাজায় বাড়ি পাঠাই রিস্কা ওরা আগামী দিন রিক্সা নিয়ে রাস্তার ঢালে পড়বে আর বলবে এটাই বুঝি আমার পথ বুঝুন নাই কারণে দোকান আছে একটা পানের দাম চার শত টাকা একটা পানের খিলির দাম পঞ্চাশ টাকা বিদেশি মেডিসিন মারো পঞ্চাশ টাকা নিয়ে যাও বান্দা পান খায় না কাঁচা সুপারি দিয়া মুখের ভিতরে চা বাচ্ছে হঠাৎ করে তারা বাঁকা হয়ে গেছে না না রাস্তাটা আকাবাকা হয় নাই তোর তার মার হয় মুসলমান নবির যদি এই উপকার করতে গিয়ে আবেগে যদি না হয় হবে হবে কথা কম আমল বাইরে আমার উল্টা বুঝবেন না উল্টা আগে কথা শুনবেন তারপরে হাত তুলবেন ফট করে হাত তুলে ভালোই হ্যাঁ কথা শেষ করে বুঝবেন তারপরে হাত তুলবেন আপনি খয়ের খান জিজ্ঞাসা করছেন আপনি খয়ের খান আমি তো আব্দুল কাদের খান বান্দা বলে কি আর সে বুঝে কি মা তা যেমন কর্ম করবে সে বাজারে গিয়ে কয়ে আনন্দের জামা দাও মজার ইদ আনন্দ করব জামা দাও টুপি দাও কেনাকাটা করলো বাচ্চাও নিল এবার বাকি রইলো জুতা পকেটে নাই টাকা ছয় শে বাকিটা পরে জুতা নিয়ে দিব্যারে দৌড়ায় মালিক কর্মচারী ধমক দিয়া কয় রাহমাক যেই লোক তাদের তুই ছয়শ টাকা বাকি দিলে চিন আমি চিনব দূরের কথা আমার আব্বাও চিনে না কি যত নাম্বারের বারবার তার চেয়ে আমি হলাম ডবল বারবার ও যখন বলেছে টাকা দিবে অর্ধেক আমি জুতা দুটো করে দিছি একটার নাম্বার নয় আর একটার নাম্বার নাম চল ডাক্তারের কাছে চল ডাক্তারের কাছে গিয়ে কয় ও ডাক্তার বাচ্চাটার জ্বর কমে না কমে না পরীক্ষা করে ছোট্ট কিছু ট্যাবলেট মেডিসিন বা মরতে রাজি ট্যাবলেট খেতে রাজি না অমন ভাবে মোবাইল করলো বাচ্চার বাবার কাছে হে স্বামী আমার এক কেজি মিষ্টি কৌশল করে বাড়িতে খাবি বাচ্চার দিব্দি আর আমি মিষ্টি খাই মা দূরে চলে গেছে মিষ্টি শেষ বান্ধার জ্বর এখনো থামে নেই মা ধলো না ট্যাবলেট মিষ্টি কি খাও নাই খাইছো এমা ডোনাইন করবা না মিষ্টি খেয়েছি তবে ভেতরের বিচি ফেলে দিয়েছি লাভাইখের মধ্যে তাকু ভেতরের মেডিসিন ছিল না আল্লা কারণটা কিমাত্র কারণ হলো তাকুয়ার মেডিসিন নাই আল্লাহ কয় মসজিদ কর যা করেনা লাভ মাস্ক হবে আমার সময়ে নাই বাজারে গিয়ার মোবাইল করছে রে আরো দুই বেশি লাগবে দিদিনী ডিমু মানি পকেটের টাকা রেডি বিকাশ করে দেই। না না বাড়ি দিয়া দিস সমস্যা নাই ও বান্দা তুমি দশ হাজার বারো টাকা দিয়া কোরবানির গোষ্ঠের ভাগ হইলা দুইশো টাকার লোভের সামরা মাদ্রাসায় দিতে কেন পারল না এটার নাম আল্লাহর ভালো লাগে না আল্লাহর ভালো লাগে না হঠাৎ পেছনে তাকায় দেখে সুদর্শন যুবক ডাক হ্যাঁ যুবক তুই কি চাই যুবক কয়েক কি পাগনা গেলি নাকি আমি কি চাই নাকি বলতে হয় একজনে তেঁতুল খায় তেঁতুল খায় আর এক ভাই মিষ্টি না কি যুবতী আজকে তুমি আমাকে বল আমি কি চাই জন্য কেন প্রশ্ন করো আমি কি চাই কি চাই আসলে তো আমি তোমাকেই চাই আমি তোমাকে চাই কি দেখ দুটি চোখ আমাকে পাগর করে ফেলেছে আল্লাহ খাতি একটা বান্দি জীবনে চক্ষু দিয়া বেগানার সাথে নজর লাগায় না। আর আজ বোরকার খবর নাই পর্দার খবর নাই পর্দা এখন আস টানা কাটা পরি আর স্বামীর কাছে পেতনি ভূত হয়ে যায় শহরে বাজারে দেখো নারীদের ভল পর্দা তারা করে জলমল দেখো নারীদের পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় অন্য কে তার দিকে আশেক বানায় সবার মুখে একই আওয়াজ হায় হায় হায় ই বড় চালা বাংলাদেশে আগমন হয়ে সে নারী বলি আজম আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মালামিলাম দেশায় আচি ধ্বংস নারীর বেপর সবার মুখে একই আওয়াজ হ্যাঁ ঠিকই না আপনারা খুব খুশি হয় আমি বলব তোমার অন্যায় আছে সেখানে আরো ডবল দশ পারসেন্ট তুমি নারীর পেছনে কেন যাও তুমি যদি নারীদের টাকা বাড়ি একটু মনের বুঝাইতা হ্যাঁ যুবক তোরেও তো আল্লাহ একটা বোন দান করছে তোমারও তো বোন আছে তুমি যখন অন্যের মেয়ের চরিত্রের উপরে তাহলে এই মেয়েটার উপরে যদি আঘাত করি অন্য যুবক কেন সহ্য করবে এই বিবেক নিয়ে যদি তুমি চলতা কখনো তোমার চোখ দ্বারা অন্যায় করতে পারতা না আল্লাহের ভয় আসলে নাই এটাই মূল কথা ভয়ের অর্থ কি আল্লাহকে দেখা দেখা আল্লাহর ইবাদত করো আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহকে ডাকতেছি যদি না পারো তাকুন তারই আর তুমি আল্লাহ কি দেখতে না পাও এতটুকু আল্লাহ দেখেন দেখেন না কথা কন হ্যা তুই আমার দেখে পাগল হয়ে গেছো আমি তো আল্লাহরে দেখে পাগল তুই আমার কি দেখে পাগল বলে চোখ দেখে পাগল আল্লাহর ঘরে গিয়া কাজের লোকের ডাক বিচার সন্তান বোরকা খুললাম ফল একটা ছুরি আমার হাতে দাও নেদায় মিম্বার নামক কিতাবে ঘটনা পাওয়া যায় মেয়েটা কাজের লোকের বলে আমার একটা ফলকাতার কাতার ছুরি মেতার হাতে একটা ফল চুরি দেওয়া হলো আর আমি আল্লাহর মোহাবতে পাগল এই যুবক আমার চোখ দিইকে পাগল হয়ে গেছে ওতে ওতে করে হাদিয়া দেই দেটা দেরি করে নাই চুরিটা হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে করে চোখ ডাকায় নাও নাও যুবকের হাতে চোখ দুইটা হাতিয়া দাও কারণ যেই চোখে বেগানার নজর লাগছে ওই চোখ দিয়ে আল্লাহর সাথে মোলাকাত হবে না আল্লাহর ভয় কাকে বলে ও মা ও বোনেরা ও যুবক ও বৃদ্ধিরা বেপার না সুদ খাইলাম না ঘুষ খাইলাম না এ যুবক কই অশান্তি তো নাই অশান্তিতে তো নাই অসম্মানেও নাই এ যুবক তুমি কেন আসছি আল্লাহরে মানোনা নবীরে মানো না বেইমান নবীরে তো কাদান কাদায় নাই কত কষ্ট দিল গলায় গামছা লাগায় বলে আল্লাহ তুমি স্যার আমার আপনার তুমি আমার উপরে রহমত করো আর এদের উপরে হেঁপাতে আমি এদের বরদ করি না আর কষ্ট দিও না রে হুম যুবক মনে বুঝাও কয়েকদিন আর মাছতানি করবি আর পাসবি তোর মতো কত যুবক পত্রিকা দিয়ে টাকা এমন কোন দিন যে যুবকের লাশ পানিতে ডুইবার যুবক মরে না এই মাস দেড় দুই হয়ে গেছে মাওয়া বরিশাল রোডের লঞ্চ ডুইবার কত মানুষ মারা গেল লঞ্চ যে মাওয়া নদীতে ছয় ঘন্টা নদীর পথ গিয়া তার লাশ পাইল লঞ্চ এখনো পায় নাই কত মানুষ ঘুমের ঘরে মারা যায় কত মানুষ ঘুমের ঘরে মারা যায় এই বছর ও পত্রিকায় দেখলাম একটা বৃদ্ধা নারী মহিলা ওই রানা প্লাজার দেওয়াল দুইরা দুইরা কান্দে আর বলতেছে আমার বাবা আমি যদি ঘুমের ঘরে মারা যায় আমার উপায় কি হবে যুবকরে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই তোমার কাছে একটু প্রশ্ন করি যুবক তোমার মতো যুবক দাঁড়িয়ে ড্রাইভার কলেজে পরে স্কুলে তোমার মতো যুবকদারিওয়ালা পাশ অর্থ নামাজি কোটি টাকার ব্যবসা করে হালাল খায় হারাম খায় না আছে না নাই তোমারে প্রশ্ন করো তুমি কেন না। তোমার মতো যুবকদারিওয়ালা স্কুল কলেজে ভার্সিটি অভাব নাই র্যাবার্মি বিডিয়ার পুলিশ ওসিডিসি এস পি আইজি অকিল সাংবাদিক সাহিত্যিক কবিদের অভাব নাই দাঁড়িয়েলা পাঁচ শব্দ ঠিক কিনা তুমি কেন পারবা না তোমার কপালে কি তোমার কপাল কি যুবক দাড়ির কারণে সম্মান কমে নাই কমে নাই কমে নাই শূন্যতের কারণে সম্মান কমে নাই রিজিকের মালিক আমার আল্লাহ বান্দা যখন আল্লাহর হয়ে যায় রিজিক ঘরের মধ্যে আল্লাহ দৃষ্টে তু কাম যে উর জুমলা যাহা আল্লাহ এমন সন্তানের বাবা বাবা না যে সন্তান মরণের পরে জানাজা পড়াতে পারে বলে না আমি অযুব আল্লাহ পছন্দ করে বলছি পান্দা আল্লাহর দিকে আগাবে আল্লাহ তাকাবেন না হতেই পারে না উম্ম তোর যায় ফিরে আসো আল্লাহ বারবার দেখতেছে বন্ধা পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি চকের পানি ছেড়ে তো করো চোখের পানিটা না কেরা গা সার আগে তোর করে দিব অতএব আমি অনুরোধ করি সবার কপালে হেদাতা সবাই জান্নো সিনহার মধ্যে থাকে অনবীর মরণের কথা যদি স্মরণ হয় কয়েকদিন আর দুনিয়াতে পারবি হে যুবক এই যে চট্টগ্রাম থেকে এই চট্টগ্রাম রোডে চট্টগ্রাম থেকে সুন্দর ভ্রমণ কইরা। বাস রকুলের ছাত্রছাত্রীরা তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে যুবকাল্লার গোলাম কয়দিনের দুনিয়াতে বাসবা এখন চলতে অক্টোবর মাস সামনে নভেম্বর গত নভেম্বর সিলেটে ছয় তারিখ বয়ান করতেছি রাত্রি বেলা পরের দিন আগে আমার বাবা ইন্ত আমি জিন্দেগীতে কবর স্থানে যাই নাই কবর দেখি নাই আমার আজকে বাবার নিয়ে কবর দেখতে গিয়ে ভয় লাগছে আমার বাবার কবর এমন এক জায়গায় দিনের বেলাও যাইতে সেখানে ভয় লাগে E a আমার বাবার লাশ নামাই ছাত্র না আমি যদি একটু কোরআন শরীফ করতে পারতাম আমার বাবার আত্মা শান্তি হয়তো আমি চোখের একটা তোর দিছি আল্লাহ একটা ছেলে সন্তান দিছে স্কুলের মধ্যে না আমার কোনো বাধা নাই আমিও হাফেজে কোরআনের মা হওয়ার জন্য রাজি আছি আমার সন্তান তারা কয়েক মাস আগে মাদ্রাসায় দিলাম আপনি একটু হাত দিয়ে দোয়া করে দেন আমি কিছু চাই না চাই আমার মরণের পরে আমার সন্তান যেন জানাজা পারে কত বন্ধু স্কুল থেকে না খায় মরে কে অসম্মানে কেউ বাবা কেউ না লাইনে সবাই অসহায়ের অবস্থায় আছে অনুরোধ করে বলি বাবা হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মান মালিক আল্লাহ পাও ধরে বলছি দাঁড়ির মধ্যে অস্ত্র লাগায় নব্বের কাঁদায়ো না নামাজ বাদ দিয়ে কষ্ট দিও না মহাবত করে আল্লাহ আল্লাহ জীবনে কত অন্য আমি নিয়োগ করলাম রাখবো কাটবো না ছাড়বো না পাঁচ রক্ত নামাজও সারবো না ওর কপাল যদি ভালো থাকে মরণের কথা যদি স্মরণ হয় আল্লাহর মহাব্বতে আল্লাহর মহাব্বতে নদীর মহাব্বতে খাটি নিয়োগ করি হাত আমার আল্লাহ দরবারে দেখায় দাও আয় আল্লাহ আমার যুবক ভাইদের কারো হাত তুমি খালি করে দিয়ে দেবো আল্লাহ পাশ নি বানা দাও দাঁড়িয়ে বানায় দাও আল্লাহ আয়াল্লাহ আখেরাতের মহাব্বাদ ঢুকায় দাও দুনিয়ার মহাব্বাত দূর করে দাও ইমান আমল মজবুত করে দাও তাকে আমরা জীবন দান করো আল্লাহ নিয়োগ পূরণ করার তাওান করে দেওয়াল ইমান আহ নিয়ে কবরে যাওয়ার তাও বিদান করো বলে না আমি আমার সেবন্ত হে বি সে সেবন্ত হে আল্লাহর কাছে জীবন দান করেন ভাই কবুল করে আপনাদের কষ্ট হচ্ছে ভাই দোয়া করে যাবেন নাকি তার আগেই চলে যাবেন আসলেই দোয়া করে যাবেন বাংলাদেশের মানুষের চরিত্র কালচার এমন হয়ে গেল তিন ঘন্টা কে ঘন্টা সারা রাত বান্দা বয়ান শুনতে রাজি যদি দোয়া হবে বয়ান শুনবেন শয়তান বেজার না কারণ জানে বাঙ্গালি বড় নিমুখ হারাম এরা বয়ান শুনেই রাস্তার মাঝে গিয়া মোমবাত পৃথক মারা গায়ে নিয়ে দিই কে আমার মতো এলেম নাই কারো আমি জানি তুই যদি দোয়া করার কোন টুপিওয়ালার দোয়া যদি কবুল হয় এলাই তোর মতো গুনাগারেরও খোদায় মাফ করবে করে যদি খোদায় মাপ করে আমি জীবন বর কষ্ট করলাম আমার চাকরির বাতি ঘোড়ায় আগুন লাগবে যদি বলি দোয়া হবে উঠা দৌড় দিয়া যায় আছে না কথা বল তাদের উপরে গালেপ হয়ে গেছে দোয়ায় চোখের পানি ছেড়ে এদের গুণা মাপ করাইতে শৈতান চায় खुशी नाम चाहना अल्लाह कबुल करना महफिल टीका रखार जो सरकार अंकर टिका दी